created with free version for non commercial use একটি গুরুত্বপূর্ণ মাসলা সহবাসের ব্যাপারে এরকম স্বামী হয়তো খুব পরিমাণ চায় স্ত্রী মোটা চায় না পরিমাণ স্বামীর দাবি করার অধিকার আছে জি বছরে চারবার মাসে একবার হ্যাঁ মাসে একবার অথবা সপ্তাহে একবার বা দিনে একবার বা দিনে দুইবার কতবার জি এ সম্পর্কে কি জানা আছে আপনারা বলেন মার্শাল অধিকাংশ বিবাহিত তাই না বিবাহিত আর জবর দিন যতটা প্রয়োজন মার্শাল একটা ফতো পেলেন স্বামীর প্রয়োজন দিনে তিনবার স্ত্রী পারে না অসুস্থ জুলুম হবে না তুই ফতো ঠিক হলো তাহলে उभय उभर स्त्री सुपर सप्ताह उसे कितो ठीक हल्के भाष्यकार भाषाई बड़ो बड़ जा কমের পক্ষে কমের পক্ষে বছরে কতবার করে সহবাস করা জরুরি এই সর্বনিম্ন টান আগে চার মাসে একবার মাসাল এর দলিল আছে কি দলিল আছে সেই জন্য এটা চলবে না এটা খোড়া কথা আল্লাহাকের ইলার ক্ষেত্রে অর্থাৎ কোন স্বামী যদি কসম করে যে আমি আমার স্ত্রীর কাছে না আমার স্ত্রীর কাছে যাব না স্ত্রীকে হয়তো একটু শাসন করার জন্য অথবা রাগ করি অথবা যে কোনো কাজ আমি স্ত্রীর কাছে যাবো না সর্ব কতদিন যাবো না চার মাসের বেশি এই রকম কসম করে আলাদা পৃথক থাকা যাইজ নয় তাহলে চার মাস হয়ে গেলে কি করতে হবে হয় রাখো তাহলে যাও স্ত্রীকে কাছে নিয়ে আসো হ্যাঁ তার সাথে মিলন করো আর না হইলে কি করো বিদায় করো অন্য কোথাও তার সুব্যবস্থা বিপথ করে যে আমি যাব না মার স্ত্রীর কাছে চার মাস তারা বসু আর বা আসর আল্লাহ বলছেন প্রতীক্ষা করবে চার মাস বাস আর তো কি আসর চার মাস চার মাসের বেশি না চার মাস পরে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 আর না আজমা যদি তালাক দিতে চাই তো আল্লাহুর রাহিম ঠিক আছে তালাক দাও কিন্তু এইভাবে ঝুলিয়ে রাখতে পারবে না চার মাসের বেশি চার মাসের বেশি জড়িয়ে রাখতে পারবে না এখন আছে দুই বছরের জন্য অনেকে ঝুলিয়ে রাখছেন কেউ তিন বছর চার বছর জ্বলিয়ে রাখছেন ছুটি মালিক দিচ্ছে বলছে ভাই পয়সা নেই যাওয়ার চার বছর আমি আমি এইরকম লোকগুলোকে বোকা দি। কিছু বেশি টাকা বেশি টাকা নিয়ে যাব সেই জন্য দুই বছরের ছুটি টিকিটটাকে নষ্ট করছে মালিক টিকিটের একদিন পয়সাও দিচ্ছে না তারপর ও যাবে তিন বছরে যাবে চার বছর দুই বছর হয়ে যায় আরও যদি আমাকে এসে বলে যে আমি বাড়ি যাই কেন বাড়ি জানো তুমি মালিক টিকিট দেয় না অবশ্যই টিকিট দিই তারপর যাবে না আমার কাছে বোকা খাই তাহলে এটা সরিয়তি বোকা মাসলার দিকে ফিরে আসি কথা লম্বা হয়ে যাচ্ছে তো এই আয়াতের আলোকে বছরে কতবার তাহলে যাওয়া আবশ্যক হ্যাঁ তিন তিনবার তাই বলছেন যে স্বামীর জন্য সহবাস করা ফরজ যদি শারীরিক শক্তি আলে শারীরিক শক্তি থাকে বছর চার মাস পর পর মাররাতান একবার চার মাসে একবার বেতলা বিশ যদি স্ত্রী তলব করে ডিমান্ড করে আর যদি স্ত্রী রিলিজ দিয়ে দেয় আজকাল কফিল রিলিজ দেওয়া থেকে বুঝছে না কথাটি তাই না স্ত্রী রিলিজ মানে আমার প্রয়োজন নেই ঠিক আছে প্রয়োজন নেই যাদের একাধিক স্ত্রী আছে আর হয়তো বড় স্ত্রী হয়তো বুড়িয়ে গেছে অনেক সময় চলো অসুবিধা নেই আমার প্রয়োজন নেই তোমার ইচ্ছা তুমি আমার ঘরে আসতে পারো নাও আসতে পারো তোমাকে আমি ক্ষমা করে দিলাম বা তোমাকে ছেড়ে দিলাম মাফ করে দিলাম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 পছন্দের কাছে সপ্তাহে দুই দিন হলে যথেষ্ট তাহলে এটা হচ্ছে ওয়াজিব এইরকম স্ত্রীর প্রয়োজন তারও খেয়াল রাখবে ওকুদরাতি এবং বেকারি হাজাতহা স্ত্রীর প্রয়োজন অনুযায়ী অকুদরাতি স্বামীর শক্তি অনুযায়ী তাহলে স্ত্রীর প্রয়োজন আর স্বামীর ক্ষমতা স্ত্রীর প্রয়োজন খুব বেশি কিন্তু স্বামী স্ত্রী কে ভরণ পোষণ দেবে কতটা দেবে এই ক্ষেত্রে একই কথায় ওই কথাটি ফিট হবে বেকাদের হাজাতিয়া স্ত্রীর বা তার ছেলে মেয়েদের কতটা প্রয়োজন অকুদরাতি আর স্বামীর কতটা ক্ষমতা হয়তো স্ত্রীর প্রয়োজন মাসে দশ টাকা কিন্তু স্বামীর বেতন দশ হাজার জুটে পারে না নিজের খরচ আছে আর বাপ মাকে কিছু দিতে হবে মিলিয়ে দেখা যাচ্ছে যে স্ত্রীর প্রয়োজন যদিও দশ হাজার কিন্তু আমি দিতে সাত হাজারই চলতে হবে দুটোকে খেয়াল রাখতে হবে স্ত্রীর প্রয়োজন আর স্বামীর সামর্থ্য এই দুটো মিলিয়ে যতটা পারে এটা হচ্ছে অজিব সহবাসের ক্ষেত্রেও আর ভরণ পোষণের ক্ষেত্রেও সৌদি আরবের প্রধান মুফতি পুরাতন প্রধান মুফতি বর্তমান যে প্রধান মুফতি রয়েছেন তার নাম হচ্ছে শেখ আবদুল্লাহ আবদুল্লাহ আলী শেখ মানে শেখুল ইসলাম আব্দুল্লাহ আলো বংশে আর তার আগের প্রধান মুফী ছিলেন শেখ আজিজ আজিজিন আবদুল্লাহ বিন বাজ সংক্ষেপে বাজ বলা হয় রহমা তার আগের প্রধান মুফি জি জি বাদশাহ সৌদের যুগে বাদশাহ ফায়সালের যুগে যিনি প্রধান মুফতি ছিলেন জি বাদশাহ খালেদের যুগে প্রধান মুফতি ছিলেন রাহিম তার নাম হচ্ছে মোহাম্মদিন ইব্রাহিম আলী শেখ মুহম্মদ বিন ইব্রাহিম খুব প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তিনি বলছেন ওয়ালাহুলিক এখন সর্বনিম্নটা জানার পরে বেশি কতটা দিনে কতবার বা সপ্তাহে কতবার এই ক্ষেত্রে বলছেন ওয়ালাহুল ইকিন স্বামীর জন্য বেশি বেশি সহবাস করা রয়েছে এবং অধিকার রয়েছে তার কোনো সীমানা নেই যে এর দুই বারে বেশি চলবে না দিনে তিন বারে বেশি চলবে না এইরকম কিছু নেই আর এটা কোন কিছুর সাথে সম্পৃক্ত নাই যে শুধু রাতে চলবে সকালে চলবে না দুপুরবেলা চলবে না অথবা ভরো চলবে না খালি প্যাটে চলবে না বিকেল বেলা চলবে না আসর পরে চলবে না এইরকম শরীয়তে কোন আহ একাধিক সহবাসের কারণে শারীরিক দিক থেকে সে ক্ষতিগ্রস্ত তাহলে তখন ঠিক হবে না তখন যাই হবে না এজন্য আলামিয়াদ যদি স্ত্রীর ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে এর পরিমাণের ক্ষেত্র কতবারের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 তাহলে আল্লাহ তার ক্ষতি সাধন করবেন আল্লাধন তার কল্যাণ করবেন না এদিকে খেয়াল লাগতে হবে আশা করি এই বিষয়টি মোটামুটি